উপস্থিত দিনী বন্ধুব আল্লাহ আব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা এবং পির নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিহাসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ সাল্লাহ আলীহি আল্লাহ বারেক আলে আমরা গত সপ্তাহে যে আলোচনা করেছিলাম সেই আলোচনাটির বিষয় ছিল পিরবিহদ মুস্তফা সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম নূরের না নূরের নয় এ বিষয়ে আলোচনা করার পর আমরা ওয়াদা করেছিলাম যে আগামী আলোচনায় আমরা সেই সম্পর্ক সেই সমস্ত দলিল প্রমাণগুলির আলোচনা করব যারা বলে থাকেন যে নবী সাল্লাহ আলিয়া সাল্লাম হচ্ছেন নূরের তৈরি আর এর সাথে সাথে যে প্রমাণগুলি তারা দিয়ে থাকেন সেই প্রমাণগুলির খণ্ডন এবং সেই প্রমাণগুলির গবেষণা আমরা করব সেই ওয়াদা করেছিলাম তাই আজকে সেই বিষয়েরই আলোচনা হবে আমরা এর আগের আলোচনায় যে সারাংশে পৌঁছেছিলাম সেটি ছিল এই যে প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহিম একজন মানুষ ছিলেন তিনি মানুষের পেটে জন্ম লাভ করেছিলেন তার পিতার নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা এবং তিনি সেরকম যেরকম মানুষের বাচ্চা দুধ পান করে ধীরে ধীরে বড় হয় তেমনও তিনি ধীরে ধীরে বড় হয়েছিলেন मानुषर जेमन दुख बेदना सरकारी घाटे चलाफे सल्लमो सरकम कर मानुषर जमन विवाह स्वे प्रयोजन नबी करीम सल अलीसल्लम विवाह मानुषे जमन सन्तान है तरह तेम सन्तान हो মানুষ যেমন লড়াই করার সময় আঘাত হলে রক্ত ঝরে পড়ে নবী করিম সাল্ল আলিম যুদ্ধের সময় দাঁত ভেঙে যাওয়ার ফলে রক্ত ঝরে পড়েছিল সবচেয়ে বড় কথা হল মহান আল্লাহ নম্বর আয়াতে বলেছেন বলে দাও আমি তোমাদের মতই একজন মানুষ কিন্তু আমার কাছে ওহি আসে এর আলোচনার সারাংশ এটা ছিল আজকে আমরা আলোচনা যে বিষয়টির করবো সেটি হচ্ছে এই জানানবী সাল্লা সাল্লামকে মানুষ বলে না মানুষের গন্ডি থেকে বের করে দেয় দিয়ে তাকে নূরের সৃষ্ট বলে আর এটা বললে কি ক্ষতি আছে আমরা তাও সেদিন আলোচনা করেছিলাম প্রথম কথা হলো এই যে তাকে যদি আমরা বলি যে আল্লাহর নূরের তৈরি তারা বলে কেউ বলে জাতি নূরের তৈরি আর কেউ বলে সেফাতি নূরের তৈরি এটা আবার কি জিনিস বুঝাতে গেলে একটু সময় লাগবে সংক্ষিপ্ত আকারে বলে দিই প্রথম কথা আমরা প্রমাণ করেছি এখন যারা বলেন যে না মানুষ ছিলেন না তারা বলেন আল্লাহর নূরের তৈরি এবং জাতি নূরের তৈরি জাতি নূর মানে সত্তাগত নূর যেমন মনে করেন এটা একটি বোতল বোতলে পানি আছে এই পানি থেকে কোন জিনিস তৈরি করা হচ্ছে তাহলে এই পানির সত্তা থেকেই কোনো জিনিস তৈরি করা হলো একে বলা হয় জাতি নূর মানে আল্লাহ অস্তিত্বের নূর থেকেই যা তৈরি করা হয় ওকে বলা হচ্ছে আর আল্লাহর গুণগত নূর দ্বারা আল্লাহ তালা নূর সেই নূরের নূর থেকে নবী সাল্লা সাল্লাম তৈরি করা হয়েছে মনে রাখবেন আল্লাহ তালার সাথে তার জাতি বা সত্তার সাথেও কেউ শরিক নেই गुणर सौ शरिक नहीं आल्लाम के विश्वास केत जगत आसले कार नूर हलो नबी मुहम्मद सल्ला सल्लमलो और नबी मुहम्मद सल्ला सल्लम कार नूर हलो आल्लाहर नूर हलो তাহলে গোটা জগতটা হচ্ছে আল্লাহর নুর ন তাহলে কুকুর বিড়াল তাহলে আর এই এবং বিশ্বাসী হচ্ছে হিন্দু ইসমের এবং খ্রিস্টানের বিশ্বাস যারা মনে করে যে সারা পৃথিবীতে আমরা যা কিছুই দেখছি সেটা আসলে আল্লাহরই অংশ যাকে বলা হয় সরবেশ্বর বাদ বা যাকে বলা হয় পেন সমুন্নত আছেন আকাশের উপরে আর সে সমুন্নত আছেন তার অস্তিত্ব দ্বারা কোনো কিছু তৈরি করা হয়নি স্বয়ং ঈসা আলী ইসলামকে যারা আল্লাহর ছেলে বলেছে আল্লাহর পুত্র বলেছে खंडन का पुत्रा काफे कें कारण आल्लांशी करिए क्यों बोले नबी छे। मुहम्मद आल्ला नूर तैयारी की ওই কথাটার মতো হলো না এবং এরকম আকিদা কি জঘন্য এবং সাল্লাম হচ্ছেন আল্লাহর নূরের তৈরি তাদের দলিল প্রমাণগুলো কি এবং সেগুলো কি আসলে দলিল এবং প্রমাণ না নয় আপনাদেরকে দলিল প্রমাণ কথাটির একটু কথা বুঝাতে চাই কারণ এটা প্রয়োজন আছে দলিল কাকে বলে প্রমাণ কাকে বলে দুনিয়ার বিষয়ে দলিল প্রমাণ এক রকম কিন্তু কোরআন এবং ইসলামের বিধানের দলিল প্রমাণ আরেক রকম আপনার কাছে একটা হুন্ডা আছে গাড়ি আছে কি ভাই যদি আপনাকে রাস্তা আটকায় তো আপনি কি করবেন আপনার লাইসেন্স দেখাবেন রক্সা দেখাবেন এটা হলো আমার দলিল দোকানদারে পুলিশ আসবে চেক করবে আপনার এটা দোকান কি প্রমাণ আপনি রক্সা দেখাবেন লাইসেন্স দেখাবেন তাই না কিন্তু ইসলামের বিধি বিধানে দলিল কাকে বলা হয় এটা করা দুই রাখা সুন্নত নামাজ পড়তে হবে তখন আপনাকে দলিল দিতে হবে হয় কোরআন থেকে দেন আর না হলে সুনত থেকে দেন অনেক ক্ষেত্রে ইজমা কেস থেকেও সেটা দেওয়া যায় নচেত আপনার কথা মানা হবে না এখন যেই সমস্ত ভাইয়েরা নবী করিম সাল্লাস আল্লাহর নূরের বলছেন মানুষ এমনি যদি একটা দাবি করে তাহলে কিন্তু কেউ শুনবে না অবশ্যই তার দাবির পিছনে কি থাকা থাকা দরকার দরকার তারাও কিছু দলিল দিয়েছে এবং সেই দলিলগুলি আমরা আজকে জানার চেষ্টা করব যেন আমরা ক্লিয়ার হয়ে যাই যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আসলে আল্লাহর নূরের ছিলেন না মানুষ ছিলেন এবং এই আশি কি সমস্যা আছে বা নেই প্রথম কথা তারা দলিল দিয়েছেন সুরা ১৫ নম্বর আল্লাহর পক্ষ থেকে এসেছে নুর মানে জ্যোতি বা আলো এবং একটি স্পষ্ট বলছে এই হলো নবী সাল্লাহ সাল্লাম নূরের তৈরির প্রমাণ কারণ আল্লাহ বলছেন আল্লাহর পক্ষ থেকে একটি কেতাব এসেছে স্পষ্ট কেতাব এবং নূর এসেছে তাহলে আমাদের নবী সাল্ল সাল্লাম সেই নূর এবং নবী সাল্লি সাল্লাম নূরের সৃষ্টি এটা হলো কি যারা বলে থাকেন যে নবী সাল্লি সাল্লাম নূরের তৈরি বন্ধুগণ আসলে এগুলো দলিল নয় এগুলো হচ্ছে সংশয় আমি বুঝাচ্ছিলাম একটু আগে যে দলিল কাকে বলে দলিল কোরআন এবং সুনতের কোনো হাদিস বা আয়াতকে বলা হয় উদাহরণস্বরূপ আমরা বলছি নবী করিম সাল্লাম না দলিল আর সংশয়ে বলা হয় এরকম স্পষ্ট না ঘেঁষা ঘেঁষি কথা কেমন বলছেন আমাদের নবী সাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন তখন তার মায়ের পেট থেকে একটা আলো বের হয় বলছে এটাই প্রমাণ করে যে নবী সালের তৈরি হলো থেকে এটার প্রমাণ হয় যদি ঘটনাটি সত্য হয় কিন্তু নবী সাল্লা সাল্লাম সৃষ্টি হলেন এটার তো প্রমাণ ক্লিয়ারলি হলো না এই জিনিসটাকে বলা হয় সংশয় আমি এই কারণে আপনাদের বলছি যে তারা যে এই সমস্ত দলিল দিয়েছেন এগুলো আসলে দলিল না এগুলো হচ্ছে এরকম সংশয় কিংবা দলিলের অপবেক্ষা আমি আপনাদেরকে এই দলিলটি বুঝানোর পূর্বে একটা ছোট ঘটনা শুনে যে আল্লাহ আলামিন বললেন যে আমি তোমাদের পক্ষ তোমার আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটি নূর এসেছে এবং স্পষ্ট কেতাব এসেছে তারা বললেন যে এই নূর এসেছে মানে মোহাম্মদ সাল্লাম নূরের তৈরি এই বিষয়ে আমি একটি আপনাদেরকে ঘটনা শুনি আমি তখন মাদ্রাসার ছাত্র সতেরো আঠারো বছর বয়স আমার আমি আর আমার এক বন্ধু এক বাড়িতে গেছি এক বন্ধুর বাসায় বেড়াতে গেছি সেই সময় ওই গ্রামে একটি মসলা নিয়ে খুব তর্ক চলছিল মসলাটা ছিল যে নামাজের পরে ইমাম সাহেব সব সবাইকে মিলে একত্রিত দোয়া করতে হবে কি হবে না যেটা আমাদের দেশে অধিকাংশ জায়গায় এখনো দেখা যায় তো ওই সময় ওই গ্রামে ওইটা খুব আলোচনা চলছে আর আমরা সকালে দুই বন্ধু ওই বাড়িতে বেড়াতে গেলাম ওই বন্ধুর বাবা বৃদ্ধ মানুষ ওই বাড়িতে তার চোখের উপরে বসে পাঠ করছে পাঠ করতে করতে যখন আমরা ঢুকেছি সেই সময় তার কাছে ওই আয়াতটি তিনি তেলাওয়াত করছিলেন যেখানে রাব্বানা আতে না ফিদুনিয়া হাসানা ওয়ফিল আখেরাতে হাসানা ওয়া কেনা নার এই আয়াতটা পাঠ করছিলেন আমাদেরকে তালবেলিম মানুষ দেখতে পাওয়ার পর চট করে আমাদেরকে ধরে বলল। এই যে আজকাল মানুষেরা বলছে দোয়া করা যাবে না পর সবাই মিলে অমুক করা যাবে না করা যাবে না দেখেন তো আল্লাহ তালা এখানে দোয়া করতে বলেছেন আরে এরা বলছে দোয়া করা যাবে না ভাই রাব্বানা আতেনা হচ্ছে একটি দোয়া বা দোয়ার বাক্য যার মানে হচ্ছে হে আল্লাহ হে আমার রব আতে নিয়ে হাসানা আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও ওয়াফিলাতে আগুন থেকে বাঁচাও কিন্তু আমরা সবাইকে আমাদেরকে এমামের পিছনে হাত তুলে দোয়া করতে হবে এই কথাটা কি আসলো না এটা একটা দোয়া ওই বৃদ্ধ মানুষ মনে করেছে নামাজে যেহেতু ইমাম সাহেব দোয়ার সময় এই দোয়াটা খুব করেন ও ভেবেছে এটাই মনে হয় হাত তুলে দোয়া করার সমাবেত দলিল সেই কারণে এটা দলিলের প্রমাণ নয় এটা হচ্ছে একটা কি এমনি দোয়ার আয়াত এইরকমই এই ঘটনাটি বা এই আয়াতটি যখন ওরা দেখলো যে আল্লাহর পক্ষ থেকে নূর এবং স্পষ্ট কেতাব এসছে সঙ্গে সঙ্গে নূর শব্দটা পাওয়ার সাথে সাথে বলে দিল না আমাদের নবী প্রমাণ ভাই এটা কি প্রমাণ হলো আল্লাহর পক্ষ থেকে নূর আসা আর নবী সাল্লা আলাদা আলাদা এবার আমরা আপনাদেরকে একটি কথা বলি যে তারা এই নূর কথাটি এত বেশি ব্যবহার করে যে নূর শুনলেই বুঝে যে না আমাদের নবী সাল্লাহ সাল্লাম নূরের তৈরি কত ব্যাপক ব্যবহার করে এই নূর কথাটি আমি আপনাদের কিছু উদাহরণ বলে থাকে নামের ব্যাপারে নুরানী কায়দা নুরানি নামাজ শিক্ষা নুরানি মজমুয়ে নুরানি মাদ্রাসা নুরানি ট্রেনিং নুরে মতলুব নূরে নূরে আলাম নূর মানে নূর নূর করে সবকিছুতেই ভর্তি করে দিয়েছে এবং এই কারণে যখনই তারা নূর শুনতে পাচ্ছে মনে করছে যে আমাদের নবী বন্ধুগণ কোরআন শরীফের এই আয়াতের আমরা নিজে কোন ব্যাখ্যা দিতে পারি না কেন নিজের ব্যাখ্যাটা হলে হবে আমাদের মন গোড়া ব্যাখ্যা আমাদের জানতে হবে যে আমাদের পূর্বের ওলামাই কেরামগণ এরা বেশি পন্ডিত বেশি জ্ঞানী তারা মুফাস্সের কেরাম যারা পৃথিবীতে ছিলেন যারা গত হয়ে গেছেন তাদের কাছ থেকেই বর্তমান যুগের আলেমারা ইলিম নিয়ে থাকে না পেট থেকে ইলিম তৈরি হয় তাই আমাদের জানা দরকার যে তারা এই বিষয়ে কি আলোচনা করেছেন এবং কি তফসিল করেছেন মুফাসের কেরামদের একটি দল বলছেন এখানে নূর এবং কোরআন দুটি একই মানে যাকে নূর বলা হয় তাকেই কোরআন বলা হয় যাকে কোরআন বলা হয় সেটাই নূর কিন্তু একটা চট করে আপনাকে প্রশ্ন করতে পারেন যে ভাই আল্লাহ বলছেন একটি নূর এসেছে এবং একটি স্পষ্ট কেতাব এসেছে তাহলে এবং বললে তো জিনিসটা আলাদা হয় কেমন করে এক হয় আমি যদি বলি বাংলাতে যে ভাই আমি এসেছি এবং আবদুল্লাহ এসেছে তার মানে দুটি জিনিস আসলো দুটি আলাদা আলাদা জিনিস তাহলে এখানে নূর এসেছে এবং স্পষ্ট একটি কেতাব এসেছে তাহলে আলাদা আলাদা হওয়া দরকার मे रखबी भाषा एमलातेमन एवं द्वारा भिन्न भिन्न जिसके एक तेम एक अर्थ जिनके जरि भाषा आफे तफसरि बला है जेमन उदाहरण स्वरूप उदाहरण स्वरूप हजरत यूब आलम যখন তার ছেলে ইউসুফ আলহালাম হারিয়ে যায় কূপে ফেলিয়ে দেওয়া হয় আর কিছু করা হয় তখন আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করতেন এবং বলেছিলেন আল্লাহ কাছে। রাশু বস্তি আল্লাহ আমি আমার দুঃখ এবং বেদনা আল্লাহ তালার কাছেই নিবেদন করছি দুঃখ এবং বেদনা কি আলাদা আলাদা জিনিস না একই জিনিস কিন্তু তবু আল্লাহ রাবুল্লাহ আলমিন এখানে কি করলেন বা এবং অব্যয় দ্বারা দুটোকে এক করে দিলেন সেই জন্য এবং ব্যবহার হওয়ার মানেই কোথায় কোরআন আলাদা জিনিস আর নুর আলাদা জিনিস বরং দুটি একই জিনিস যেমন ইয়াকুব আলহ সালাম বলেন আমার দুঃখ এবং বেদনা আমরা তোমার কাছেই নিবেদন করছি আমি আপনাদেরকে বাংলাতেও একটা কথা বলতে চাই এবং থাকলে দুটি আলাদা আলাদা জিনিস হয় হতে পারে কিন্তু অনেক সময় দুটি আলাদা আলাদা হয় না একটা জিনিসই হয় যেমন আমি আপনাদের বলি যে ভাই লোকটা ভালো এবং সুন্দর সুন্দরটা ভালো না ভালো নয় ভালোটা সুন্দর কি সুন্দর নয় দুটির অর্থ কাছাকাছি কিন্তু তা সত্ত্বেও আমরা কি বলি এবং কথাটা ব্যবহার করে থাকি তাই আল্লাহ পর আলমিন এখানে নূর বা কিতাব ও নূর এবং একটি স্পষ্ট কিতাব এসেছে এ কথা বলেছেন যার উভয়টির অর্থই এক মানে কোরআন এসেছে আলোকময় জ্যোতিময় কোরআন এসেছে যারা আপনারা একটু আরবি পড়াশুনা করেছেন একটু সামান্য আরবির গ্রামারা জানেন তারা জানেন যে এক এক বচনের সর্বনাম হচ্ছে হু বা আর বহু হচ্ছে কি হুম যারা একটু আপনারা আরবি পড়েছেন না পড়লে তবুও বুঝা যেতে পারে সে এসেছে আমরা বাংলায় বলি বহু বচন হলে কি বলি তারা এসেছেন পার্থক্য হলো না সে এবং তারা এরকম আরবি ভাষায় সে এসেছে মানে এসেছে তারা দুইজন এসেছেন মানে বললেন এবং একটি স্পষ্ট কিতাব এসেছে তারপরে বলছেন যে এর মাধ্যমে আল্লাহ তালা ইয়াহাদি বেহিল্লাহ মানি আলাহ আল্লাহ তালা হেদায়ত দিয়ে থাকেন এর মাধ্যমে যারা এর অনুসরণ করে থাকে যদি দুটি জিনিস হতো তাহলে ইহাদি বেহি না বলে বলার প্রয়োজন ছিল ইহাদি বেহিমা বহু বহু বা বচনের সর্বনাম ব্যবহার করার প্রয়োজন ছিল কিন্তু আল্লাহ রাবুল আলমিন সেটা না করে কি যে কিছু মোফাসিরে কেরাম এই নূর বলতে মোহাম্মদ সাল্লা সাল্লামকে বুঝানো হয়েছে এ কথাও বলেছে আর যদি আমি শুধু আমার কথাই বুঝিয়েছেন বলেছেন আর সেটি হচ্ছে কোরআন মজিদ আর দ্বিতীয় ব্যাখ্যায় বলেছেন যে নূর মানে মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং কেতাব মবিন মানে হচ্ছে স্পষ্ট কেতাব মানে হচ্ছে কোরআন মজিদ কিন্তু একটি কথা মনে রাখবেন যে নূর বলতে মোহাম্মদ সাল্ল সাল্লামকে বুঝানো হয়েছে আর এই নূর মানে হল বুঝা গেল যে আল্লাহ রসুল নূরের কোথার মধ্যে পার্থক্য আছে না একটা হলো যে এই নূর বলতে বুঝানো হয়েছে যে আল্লাহ রসুল আলো আর একটা হলো না এই নূর মানে হলো যে আল্লাহ রসুল নূরের তৈরি দুটা কোথার মধ্যে কি আছে পার্থক্য আছে বন্ধুগণ এই পার্থক্যটি আমি আপনাদের বুঝাতে চাই আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম নূর ছিলেন এতে কোন সন্দেহ নেই কি কিন্তু কিসের নূর ছিলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যে নূর ছিলেন সেটা হচ্ছে একটি রূপক অর্থের নূর কারণ তিনি মানুষকে যে হেরায়ত করতে এসেছিলেন মানুষকে যে সঠিক পথ দেখাতে এসেছিলেন মানুষের দুনিয়ায় এই আল্লাহ তালার দুনিয়ায় মানুষেরা যেই অন্ধকারে নিমজ্জিত ছিল যেই শিরকে নিমজ্জিত ছিল সেই শিরটা আসলে নূর না অন্ধকার তিনি নূরের ছিলেন আরো আপনি কথাটি বুঝতে পারেন আল্লাহ রাবুল আলমিন কোরআন মজিদ কে নুর বলেছেন কোরআন মজিদ কে কি বলেছেন নূর বলেছেন কিন্তু কোরআন মজিদটা কি এই নূরের তৈরি কথাটা বুঝা যাচ্ছে ভাই আমার কোরআন মজিদ আমাদের সাথে আছে এটা কি নূরের তৈরি আলো ঢোল করছে কিন্তু আল্লাহ তাকে যারা তার প্রতি বিশ্বাস স্থাপন করেছে তার প্রতি মানে মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি ওয়া এবং তার সম্মান করেছে ওয়া এবং তার সাহায্য করেছে ওয়াবা নুর আল্লাহ এবং ওই নূরের অনুসরণ করেছে যেটা তার উপর অবতীর্ণ করা হয়েছে তার উপর কি অবতীর্ণ করা হয়েছে ভাই কোরআন আর সেটাকে আল্লাহ নূর বললেন আল্লাহ এবং সেই নূরের অনুসরণ করেছে যেটা তার উপরে অবতীর্ণ করা হয়েছে উল্মুল হন তারাই সফল কাম হবে তাহলে বুঝা যাচ্ছে যে আল্লাহ রাবুল আলমেন কোরআন কি বললেন নূর বললেন কিন্তু আল্লাহ নূর বলেছেন কিন্তু মোস্তফা সাল্লা আলিয়া সাল্লামকে এই আয়াতে নূর বলেছেন বটে কিন্তু তিনি নূরের সৃষ্টি নন আল্লাহ রাবুল আলমিনকে আল্লাহ রাবুল আলমিন পৃথিবীতে নূর পাঠিয়েছেন মানে কোরআন পাঠিয়েছেন কিন্তু কোরআনটাকে এরকম একটা আলোর টুকরা পৃথিবীতে এসে সব লাইট করে দিল জ্বলিয়ে দিল না বরং সেটাতে যে বাণী আছে যে আদেশ নিষেধ আছে সেটা হচ্ছে আসলে একটা আলোর মতো যেটাকে রূপক অর্থে মাজাজ বলা যেতে পারে এ কথায় এখানে কি করা হয়েছে বলা হয়েছে তাই এই আয়াতে যেখানে তারা বলছেন যে আল্লাহ রাবুল আলমেন একটি নূর পাঠিয়েছেন এবং স্পষ্ট কিতাব পাঠিয়েছেন এর মানে হলো যদি আমরা মোহাম্মদ সাল্লু সাল্লাম কেউ ধরে নেই তার মানে এটা হয় না যে নবী সাল্লাহাল্লাম নূরের তৈরি বরং নবী সাল্লাহ্লাম রূপক অর্থে মাজাজ অর্থে তিনি একটি আলো যার দ্বারা দুনিয়া হেদায়ের লাভ করেছে একটি আমি শেষ এই বিষয়ের কথা আপনাদের বলিতে সবাই শুনেন ঘুমাবেন না ভাই আমরা বলে থাকি যে সোনার বাংলাদেশ না বলিনা না ভাই নিজের দেশকে আমরা কি বলি সোনার বাংলাদেশ আমরা বলি সোনার মদিনায় বল কিন্তু সোনার বাংলাদেশ মানে কি বাংলাদেশটা সোনার তৈরি হয় সোনার মদিনা বলে মদিনা শরীফটা কি সোনার তৈরি কিন্তু কেন আমরা এই কথাটা বলি আমরা আমাদের নিজের দেশকে ভালোবাসি আমাদের নিজের দেশের একটা রূপ আছে সৌন্দর্যতা আছে সেই দেশের গাছপালা নদী নালা সেই দেশের মানুষজন সেই দেশের শাক সবজি এসব কিছু এত সুন্দর যে যেন সোনার মতো। নাকি এত মূল্যবান যে সোনার মতো সেই কারণে না আমরা বলি যে বাংলাদেশ সোনার দেশ সোনার বাংলাদেশ কিন্তু বাংলাদেশটা কি সোনার তো আমাদের নবী সাল্লাহ আল্লামের ব্যাপারটা এরকম নবী মানে তিনি নূরের সৃষ্টি না নবী সাল্লা আলি সাল্লামকে আল্লাহ রাবুল্লা আলমিন যে উদ্দেশ্যে পাঠিয়েছেন যে কারণে পাঠিয়েছেন যেই হেদায়েতের বাণী তিনি পৃথিবীতে প্রচার করেছেন সেটা এত সুন্দর এত ভালো আর এত দামি যেটা সোনার মতো সে কারণে তাকে বলা হয় যে নূরের নবী না হলে আসলে তিনি নূরের ছিলেন না আমি আশা করি এই পয়েন্ট আপনারা বুঝেছেন এবং চেষ্টা করেছেন। এরপরে আমি প্রতিপক্ষের দ্বিতীয় আপনাদের কাছে শোনাতে চাই যার কিছু কথা আমি গত সপ্তাহে বলেছিলাম যে নবী সাল্লাহ সাল্লাম আল্লাহর সত্তার নূরের তৈরি তারা বলছেন যেটা একটা শিরকি কথা সেই কথার পক্ষে এই আয়াতের ব্যাখ্যা আমি আপনাদের দিলাম যেটা তারা দলিল হিসাবে পেশ করছিলেন এরপরে একটি হাদিস শুনায় তারা এই হাদিসটাকেও দলিল হিসাবে পেশ করে থাকে এবং আমরা এই হাদিসটির সম্পর্কেও জানার চেষ্টা করব তারা বলেন যে জাবের রাদি আল্লাহ থেকে নাকি বর্ণিত হয়েছে আমাকে নাকি কোথাটা বল যেতে হবে কারণ এটি আসলে কিন্তু হাদিস না সেই কারণে বলছি যে তারা বলেন যে যাবের রাদি আল্লাহ তালো থেকে নাকি বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ্লামকে তিনি এক একদা প্রশ্ন করেন আল্লা পূর্বে তোমার নবীর নূর তৈরি করে কাকে তৈরি করে তোমার নবীর নূর তৈরি করে নূর থেকে না তো তখ্তি ছিল না কলম ছিল না জান্নাত ছিল না জাহান্নাম ছিল না ফেরস্তা ছিল না আকাশ ছিল না জমিন ছিল না সূর্য ছিল না চাঁদ ছিল ওয়ালা জিনা ইনসি না জিন ছিল না ইনসান ছিল दिस हादिसा प्रमाणित हलो सर्वप्रथम का नूरगन नूर नूर जो मानतेसुविधा क्योंकि आस हादिस ना हादिसर नाम हादिस, हादिस बनिए जाल कथा जाल जिन हादिस नाम प्रचार कर दी एक जनसाधारण साधारण मानुष এটা বোঝার ক্ষমতা রাখে না তারা বলে হ্যাঁ উনি অত বড় হজুর ছিলেন এত বড় পাগড়ি পরে এত সুন্দর দাড়ি এত আলখল্লা সুন্দর পোশাক এত আরবি দলিল পাঠ করলেন আর আপনি বলছেন না ওইটা মারা যাবে না ভাই এরকমই ঘটে তারা এটাকে বলছেন হাদিস কিন্তু আসলে এটা হাদিস না একটা জাল কথা হাদিসের নামে প্রচার করা হচ্ছে না বোখারি না মুসলিম না তিরমিদি না আবুদাউ না ইদনে মাজা না নাসাই না অন্য কোনো হাদিস এই হাদিসের কিন্তু হাদিসের নামে প্রচার করেছেন কাসফুরুলা মুজিল ইসমাইল বিনাম্মদ আল আজরনি তিনি তার বইতে এই হাদিসটিকে বলছেন জাল হাদিস আল বানি রহমতুল্লাহ আলে যখন চারশো বর্ণনা দেন তখন মনে করে তাহলে স্পষ্ট এসেছে যে আল্লাহ তারা সর্বপ্রথম কলমকে তৈরি করেছিলেন কাকে তৈরি করেছিলেন ভাই কলমকে কোন নূর কে না নবীর নূর কে এরকম কোন কথা সহি হাদিসে এসে তিনি হাদিসটি শোনেন তারপর আল্লাহ রাবুল আলমিন কলমকে আদেশ করেন যা কিছু ঘটবে সবকিছু লিখে ফেল তাহলে সর্বপ্রথম কি তৈরি হয় কলম হাদিসটিকে ইমাম তিরমিদি বর্ণনা করেছেন মোসনাদ আবুয়া হাদিস নিয়ে আলু সাল্লাম নূরের তৈরি এ কথা বলার চেষ্টা করে থাকেন আমি আপনাদের বুঝাচ্ছিলাম যেগুলো হচ্ছে সংশয় যখন কোন বিষয়ের সম্পর্ক আকিদের সাথে থাকবে বিশ্বাসের থাকে সাথে থাকবে সেখানে কোনো জাল জৈব কখনোই চলবে না সেখানে স্পষ্ট ক্লিয়ার ইমান যার কিছু খন্ডন এবং আপনাদের সামনে তুলে ধরলাম এবার একটি তৃতীয় সংশয় যেটা আমাদের ভাইয়েরা সবসময় বলে থাকেন আর তারা নূরের দলিল হিসাবে সেই কথা বলে থাকেন তারা বলেন যে নবী সাল্লা সাল্লাম নুরের তৈরি এর প্রমাণ হলো এই যে নবী সাল কি কিভাবে ভাই কারণ নূরের বা জ্যোতির ছায়া হয় না তাই আমাদের নবীর ছায়া ছিল না কারণ তিনি কার তৈরি ছিলেন নূরের তৈরি ছিলেন সেই কারণে ছায়া ছিল না আমি মনে করি ভাই যদি কোন মানুষ মূর্খ হয় আর কোন মানুষ যদি আসলে যে কথাই বলবে তাতেই শুনেনের ছায়া ছিল কি ছিল না একটি হাদিসের বই যার নাম হচ্ছে খন্ড দুই পৃষ্ঠা নম্বর পঞ্চাশ আজ আমি সাহেব হাদিস্টির সানকে সহি বলছেন হাদিসটিতে এসেছে একদা রসুল সাল্লি সাল্লাম নামাজ পড়তে পড়তে জান্নাতের আয়াত এবং নিয়ামত আলোচনা মানে জান্নাত আয়াত এবং তার নিয়ামতের আয়াত সময় আল্লা রসুল একটু হাত একটুক্ষণ পর আবার একটু পিছনে চলে আসেন সাহাবাইকরাম এই ঘটনা দেখার পর আল্লাহ রসুল সাল্লামকে নামাজের পর জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল আপনি নামাজে এরকম একবার আগে বেড়লেন আবার পিছনে চলে আসলেন কি ব্যাপার তো আল্লাহ রসুল বলছেন যে যখন আমি একটু আগে বাড়ি তখন এই যে জান্নাতের নামত আর এর ফল এর সুন্দর ফলগুলো আমার সামনে আল্লাহ রাবুল আলমিন পেশ করে দিয়েছিলেন আমার মনটা আমি ধরে রাখতে পারেনি একটা ধরতে চেয়েছিলাম দিতে চেয়েছিলাম সেই জন্য আমি একটু আগে চলে গেছিলাম আর পিছনে তখন এসেছিলাম তোমার কেন পিছনে এসছিলাম বলছেন আমার উপরে এই জাহান নামের আগুনকে পেশ করা হয়েছিল এটা আল্লাহ রসুল বলছেন আরবি শব্দগুলি শোনেন হাজি অংশ বলছেন নার। অতপর আমার উপর জাহান নামকে পেশ করা হলো বেইনিওয়া বেইনাকুম তোমাদের এবং আমাদের মাঝে এই জাহান নামকে পেশ করে দেওয়া হলো হাত্তার্লিও জিল্লাকুম আমি দেখলাম আমার ছায়াকে এবং তোমাদের ছায়াকে এই আগুনের মধ্যে এই আগুনের আলোতে আমি কার ছায়াকে দেখলাম তোমাদের এবং আমার ছায়াকে দেখলাম দেখে আমাকে ভয় হলো আমি পিছনে সরে গেলাম তাহলে কি বুঝাই গেল আল্লাহ রাবুল আলমের ছায়া ছিল না ছিল না ছায়া ছিল না তিনি বলছেন আমি যেটা মুসনাদ ইমাম আহমদে বর্ণিত হয়েছে এবং ঘটনাটি কুবরা অষ্টম খণ্ড একশো পৃষ্ঠায় বর্ণিত হয়েছে ঘটনাটি একটু দীর্ঘ আমি সংক্ষিপে সংক্ষিপে আপনাদের সামনে বলে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম জেহাদে গেলেন যাওয়ার সময় তার সাথে দুই স্ত্রীকে সঙ্গে নিয়েছিলেন একজনের নাম জৈনব আর একজন মনে হয় সাফইয়া রাজি আল্লাহ রাস্তায় ফেরার সময় সাফইয়া স্ত্রীর সেই উঠ পালিয়ে হারিয়ে যায় এরপর জয়নবের কাছে অতিরিক্ত উঠ ছিল নিজের বাহনের চাইতো বেশি হজরত রসুল করিম সাল্লা সাল্লাম জৈনব কে বললেন জয়নব তোমার একটা উঠ সাফিয়াকে কে দিয়ে দেওয়া কারণ ওঠটা চলে গেছে হারিয়ে গেছে আর শতিনের মধ্যে একটা কি থাকে সাফি আল্লাহার পিতা মাতা কি ছিলেন ইহুদি ছিলেন কিন্তু ইসলাম ইসলাম গ্রহণ করার পর আর সেই কটাক্ষটা করা ঠিক হবে আর এরকম কটাক্ষ করা কি আসলে উচিত হবে যখন এই উচিত হয়নি তখন রসুলের কারিম সাল্লাহ আল্লাম যখন বাড়ি ফিরেছিলেন তখন জয়বকে জয়ালামের অন্য স্ত্রী সম্পর্কে এই যে সতীনের জ্বলন যে কারণে ঘটনা ঘটল আল্লাহ রসুল সাল্লাহ তার উপর রাগ করে এরকম একটা কটুক্তি এবং কটু মন্তব্যের কারণে এক মাস ধরে প্রায় জৈনবের ঘরে আল্লাহ রসুল্লাহ সাল্লাম আসলেন না এরপরে জৈনবা নিজে বলছেন আল্লাহ বলছেন যে আমি একদিন বসে আছি তার স্ত্রী জৈনব বলছেন আমি বসে আছি এমতাবস্থায় আমি দেখছি একটি ছায়া এগিয়ে আসছে আপনারা অনুমান করতে পারেন ঠান্ডার দিনে মানুষ যখন রোদে বসে রোদ খায় আর অন্য মনস্ক হয়ে থাকে তখন কোন মানুষ যদি রাস্তা দিয়ে হেঁটে যায় আসে পাশ দিয়ে তাহলে ছায়ার এটা আগে আসে না ওরকম ঘটনা ঘটেছে তো জৈন গাদা আনহা খুশি হয়ে দেখছেন যে আল্লাহ রসুল আমার দিকে এগিয়ে আসেন। হাদিসের শব্দটি হচ্ছে এদা আনা বেদিল্লি রসুলিল্লা সাল্লাহ আল্লাম এই মুহূর্তে আমি আমাকে নবী সাল্লাহ্লামের ছায়ার মধ্যে দেখতে পেলাম তাহলে কি বুঝা গেল আল্লাহর রসুলের ছায়া আছে না নেই এই হাদিস থেকেও বুঝা গেল আল্লাহ রসুলের ছায়া समस्त कि किसान ছায়া গুলো ডানে এবং বামে ঢলে পড়ে আল্লাহ রাবুল আলমিনকে সৃজদা করে বলছেন যে আল্লাহ রব আলিন যা কিছু সৃষ্টি করেছেন সবকিছুর ছায়া ডানে এবং বামে পড়ে আল্লাহর কি করেন সাজদা আল্লাহ রাবুল আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহর সৃষ্টি কি ছিলেন না আর তার ছায়া কি তাহলে আল্লাহকে সিজদা করেনি তারাও করেছে সুরা নাহালের আটচল্লিশ নম্বর আয়াতে দেখতে পারেন দেখতে পারেন এই দলিল্টি বন্ধুগণ এরপরে লাস্ট কথা হিসাবে আমি আপনাদেরকে দুটি কথা আর বলে দিই এরকম বন্ধুগণেরা বা ভাইয়েরা যারা বলেছেন আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ মারা যাননি এই জিনিসটা প্রমাণ করতে হবে আর এটা প্রমাণ করতে পারলে পীর টিরেরাও মারা যাবে না বাবারাও কবরে জীবিত থাকবে আর ওদের ব্যবসা বাণিজ্য বা এই কাজ কার্যকলাপ চলবে আর এই কারণে তারা এই কথা বলে থাকে কারণ নবীর সাল্লাহামকে যদি নূরের তৈরি প্রমাণ করা যেতে পারে বিশেষ করে আল্লাহর সত্তা বা জাতের নূরের তাহলে আল্লাহ রসুল মরণ হবে না কারণ আল্লাহ রাবুল্লা আলমিনের জাতের মরণ নেই তিনি আর তার কি হবে না মরণ হবে না তাই আল্লাহ রাবুল্লা আলমিন জীবিত আছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কবরে জীবিত আছেন আর তার রেশ ধরে তার নবীগণ তার অলিগণ আর তার পীরগন আর খাজা বাবারা সবাই জীবিত আছে কারণ নাকি তারা নবীর ওয়ারিস তারা এই কারণে বলে থাকে যে নবী আসলে কিসের তৈরি নূরের তৈরি আল্লাহ নূরের তৈরি উদ্দেশ্য এটা আর এই কারণে এই সব পেচ পাঁচ পাঁচওয়ালা কথা মানুষকে যায় বলেই যায় গিয়ে বলছে আল্লাহর নবী এমন নূরের ছিলেন যে পৃথিবীর চন্দ্রের আলো আর না সূর্যের আলো তাকে ঢাকতে পারতো এত নূরের ছিলেন আমি বলবো ভাই এটা একটা এরকম মিথ্যা কথা আপনারা সব সকল বন্ধুগণ আল্লাহ রসুল সাল্লাহামের হিজরতের ঘটনা জানেন আল্লাহ রসুলায় সংক্ষিপ্তা আবু বকর এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দুইজনে মদিনাতে পৌঁছেছেন মদিনাবাসীরা না তো আবু বকর কে না নবী সাল ভুল বসত কিছু মানুষ আবু বকর রাজি আল্লাহ তালহকে নবী মনে করে সালাম করে। বেশি বেশি করে নবী করে যে ইনি হচ্ছেন নবী আর ইনি হচ্ছেন আবু বকরাদি আল্লাহ তালা আনহো এটা কোনো বানোটি ঘটনা না ঘটনাটি বোখারি শরীফের কিতাব ও মানা আনসার আনসার গত্রের মানাকে আল্লা রসুল যুদ্ধ করার পর যখন ফেরত তখন রাস্তায় ক্লান্ত হয়ে পড়েন একটি কাঁটাওয়ালা গাছ ছিল কাঁটা গুলো সাহাবি সরিয়ে দিলেন আল্লাহ রসুল সাল্লাহাম সেই গাছের ছায়া তোলে ছায়ার নিচে আরাম করলেন বিশ্রাম করলেন আর নিজের তর বাড়িটা গাছের উপর ট্যাঙ্গেনি এই ঘটনাটি বোখারে শরীফের মাগাজি অধ্যায় গাজুয়াতিল মোস্তালেক হাদিস নম্বর চার হাজার বর্ণিত হয়েছে আমি আলোচনার প্রায় শেষ দিকে লাস্ট কথা साराश स्वरूप एक कथा बोलते चाहिए आल्लाह रसुल्लाम अवश्य एक जन मानूष छेलें जेमन मानूष तब पृथ्वी सर्वश्रेष्ठ मानूष आल्लाह रसुल्ला नूर सृष्टि आल्ला सत्ता नूर द्वारा सृष्टि यहाँ एक भयंकर आकीदास विश्वास आल्ला रसुल्ला सल्लम के एक फिली कारण अल्लाह रसुल्लाम हम आल्लाह नूर तैयारी তাহলে আল্লাহর অংশ হয়ে গেল কে নবী মোহাম্মদ মুস্তফা সালাম আর আল্লাহ কি কাফের মোশরে হামান ফেরাউন আর কুকুর শ্রীগাল শুকরের সবকিছুই নবীর নূরের তৈরি হয় এটা আসলে নবীর মর্যাদা হয় না আসলে কি হয় নবীর বেজত করা হয় প্রকৃত অর্থে बंदुगण श्रेष्ठ मानूष छूपक नूर जर द्वारा नूरक के नूर क्या बोलार अर्थ एट नए कुरान एक नूर टुकड़ा नूर आकार क्योंकि यधि विधान गुज सुंदर एवं भलो पृथिवीर अंधकार के किसान আলোচিত করে দিয়েছে নবী সাল্লা আলু সাল্লাম নূর ছিলেন রূপক অর্থে কিন্তু আসলে তিনি আল্লাহর নূরের সৃষ্ট ছিলেন না তারা নবী সাল্লাহ আলু সাল্লামকে নূরের প্রমাণ করতে পারলেই একটি তাদের আকিদা এবং স্বার্থ হয় সেটি হলো মারা যাবেন না কারণ আল্লাহ যেমন তার চিরঞ্জীব আর সেই নূর থেকে চিরঞ্জীব তাই কবের তিনি জীবিত আছেন আর অর ধরে তার উত্তরাধিকারী যাদেরকে আউলিয়া এবং ওলি বলা হচ্ছে তারাও কবরে জীবিত আছেন আর এটা প্রমাণিত হলে কবর আবাদ হবে সে কারণে তারা এ কথা বলে থাকেন এর কারণে তারা নবী দিয়ে থাকেন, একটা বর্ণনা করে থাকেন আর এর সাথে সাথে নবী সাল্লা সাল্লাম এর ছায়া ছিল না এ কথাও বলে থাকেন যার সারাংশ আমি আপনাদের সামনে পেশ করে দিলাম এই আকিদার সবচেয়ে বড় ক্ষতিকর দিক হল আল্লাহ রাবুল আলমিনের সাথে শরিক করা হয় যদি খ্রিস্টানরা এ কারণে কাফের হতে পারে বা মুশরেক হতে পারে যে তারা ঈসা আলহ সালামকে মরিয়মের পুত্রকে আল্লাহর ছেলে বলেছে যদি এটা বলার কারণে তারা শরিক করিয়েছে বলে তারা যদি মুশরেক হতে পারে তাহলে আমরা যদি এই বিশ্বাস করি যে আমাদের নবী ও আল্লাহর জাতি নূরের বা সেপাতি নূরের তৈরি তাহলে আমরাও কিন্তু আসলে তাকে কি করলাম আল্লাহর জাতের সাথে শরিক করালাম অংশী করালাম আর এই অংশ এবং শরীর হচ্ছে সবচেয়ে বড় গুণা যেটা আল্লাহ রাবুল্লা ক্ষমা করেন না যদি আমরা এই বিশ্বাস রাখি তাহলে আমরা নবী সাল্লি সাল্লামকে মানুষের গন্ডি থেকে বের করে দিলাম অথচ আল্লাহ রে বলেছেন পৃথিবীতে মানুষই বসবাস করে সে কারণে আমি মানুষকে নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করি সবচেয়ে বড় কথা হলো যে আমাদের সাহাবাই কেরা এরকম কোন তর্ক বিতর্ক করেননি মহাদ্দ সিনে কেরা আমরা এরকম কোন তর্ক বিতর্ক করেননি चार एम एरक दवा करबुल आलमीन जो प्रियनबी मुहम्मद मुस्तफा सला सालम के भलार प्रकृत सम्मान से दान करें तरह अनुसरण अनुकरण कर এবং আলোচনা আর সময় শেষ হয়ে গেছে আচ্ছা দেখলাম বাংলাদেশের লোকেরা আনছে আনার পরে মসজিদে নামাজ প্রায় লক্ষ লোক সবাই এটা দেখার জন্য মানে সাক্ষাৎকার দেখার জন্য এবং ফেসবুকে আমিও দেখেছি সেই জন্য আমি আমি আপনি যে প্রশ্নটা করছেন সেই প্রশ্নটার উত্তর আমি একটু সাধারণ ভাবে দেওয়ার চেষ্টা করি আহ প্রশ্নটি হলো যে তুরস্ক থেকে নবী সাল্লামের পায়ের ছাপ বাংলাদেশে নিয়ে এসেছে মানুষেরা সেটা দেখি করছে একজন মানুষ ছিলেন যেমন আমরা আজকের আলোচনা এবং এর আগের আলোচনা শুনলাম মানুষ হিসাবে কোন মানুষের পাথরের ভিতর ঢুকে না বা পাথরের ছাপ পড়ে না পড়ে কি ভাই যার পা ছাপ হিসাবে পড়েছে এবং এর প্রমাণ ক্লিয়ারলি এসেছে তিনি হলেন ইব্রাহিম আলহাল্লা যার পায়ের ছাপ মক্কায় এখনো রাখা আছে আল্লাহ রাব্বুল আলমিন সেই স্থানটিকেই মাকামে ইব্রাহিম বলেছেন এবং সেই জায়গাটাকে মোসাল্লা বা এমামতির স্থান হিসাবে নবী সাল্লা সাল্লামকে গ্রহণ করার আদেশ করেছিলেন আর এক প্রকারের লক্ষ্যে আল্লাহ রাবুল আলমিন এই ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ ঢুকা নিতে পারত পাথরগুলিকে মানে যেমন আজকালকার নরম মাটি দিয়ে আমরা কিছু তৈরি করতে পারি ওরা এরকম পাথর দিয়ে তৈরি করতে পারতো সেটা ছিল আদ কাওম, কি কম আজ সেটা অনেক পূর্বের কম ঝড় তুফানের আজাব দেখিয়েছিল সংবাদ দিয়েছিল তার নবী তাদের নবী তখন বলছিল দেখা যাবে কত বড় ঝড় আসবে আমরা তো পা ঘুষে এরকম করে এক কমর মাটিতে ঢুকে যাব। ঝড় আমাদেরকে কেমন করে ক্ষতি করবে আল্লাহ রাবুল আলমিন এত তীক্ষ্ণ এত তীব্র ঝড় তুফান দিয়েছিলেন যে যারা যতখানে ঢুকেছিল অতখানি কেটে কেটে ছিঁড়ে চলে গেছিল এটা আল্লাহ রাবুল আলমিনের কাছে কোন অসুবিধার ব্যাপার না তো এই দুটি জিনিসের প্রমাণ বা এদের পায়ের ছাপ থাকতে পারে এটা কিন্তু প্রমাণিত এছাড়া নবী করিম সাল্লাহ সাল্লামের পায়ের ছাপ কোথাও আছে আর পারম্পরিক ভাবে পরস্পরের সেই ছাপটা এক জায়গা থেকে আরেক জায়গায় করতে করতে তুরস্কে এসেছে এরকম কোন সনদ বা সূত্র খুঁজে পাওয়া যায় না যদি নবী সাল্লাহ আলিয়া সাল্লামের পায়ের দ্বারায় ছাপ সৃষ্টি হতো বা শুরু হতো তাহলে কি মাত্র দুটি পায়ের ছবি পাওয়া যেত ভাই না মদিনায় এরকম ওহরহ পাওয়া যেত আর সেই অহরহ যদি পায়ের ছবি পাওয়া যেত বা ছাপ ছাপা যেত তাহলে সেটা প্রযোজ্য হবে না তুরস্কে তুরস্ক প্রযোজ্য হবে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের পায়ের ছাপ যদি মানে ক্লিয়ারলি পাথরের উপর আসত যেখানে তিনি পা দিবেন আমি যেটা ফেসবুকে পড়লাম সেখানে লিখেছেন নবী সাল্লা সাল্লামের পামোবারক যেখানে পড়তো সেখানে পাথরও নরম হয়ে যেত সেই কারণে এরকম ছবি হয়েছে তাই যখন হিজুরাতের সময় আল্লাহ রসুল সাল্লাহ মক্কা থেকে মদিনায় যান স্পষ্ট ঘটনা প্রত্যেক বিদায়াতি মানুষ এবং যারা এরকম ধ্যান ধারণা রাখেন ক্লিয়ারলি শুনেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় তাকে তাড়িয়ে দেওয়া হয় হত্যার ষড়যন্ত্র করা হয় তখন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম একজন মুশরেককে এই রাস্তা পথ দেখানোর জন্য সাথে নিয়েছিলেন সাথে আবু বক্কর আল্লাহ ছিলেন তারপর যখন রাতে তিনি বেরিয়ে গেলেন তখন গোল টেবিল করে। এই এই পুরস্কার ঘোষণা করেনি যে যে ব্যক্তি মুহাম্মাদের মোহাম্মদকে জীবিত কিংবা মৃত অবস্থায় এই মক্কায় আমাদের কাছে উপস্থিত করতে পারবে তাকে একশো উঠ এনাম দেওয়া হবে এ ঘোষণা করা হয়নি কি সকল মুসলিম আল্লাহ রসুলের যদি পায়ের ছাপ থাকত আর এইরকমকে খুঁজে বের করে নিয়ে আসতে পারতো না পারতো না কিন্তু পেরেছিল ওরা আল্লাহ রসুলের পায়ের ছাপ খুঁজার চেষ্টা করছিল হাতে এসেছে যে ঘোড়ার সেই মুটের সেই পায়ের ছাপ আর মোহাম্মদ আবু বকর মোহাম্মদ এবং সেই লোকের পাঁচ ছাপ কোথায় আছে কোথাও কোথাও তারা ছাপ পেত কিন্তু যদি ছিল আর আল্লাহ রসুলকে পাওয়া খোঁজ করা তো সহজ ছিল কিন্তু পেয়েছিল কি এরকম পাওয়া যায়নি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মদিন আর মসজিদে নামাজ পড়েছিলেন না পড়েননি তিনি এমামতি করেছিলেন না করেননি গোটা জীবন করেছিলেন তাহলে ওই জায়গাটাতে পায়ের ছাপ নেই কেন আর তুরস্কে পায়ের ছাপটা পৌঁছেছে কেমন করো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কাবা শরীফে তোয়াক করেছিলেন না না ওখানে পায়ের ছাপ থাকলো না আর তুরস্ককে পৌঁছালো কিভাবে কিন্তু ভাই রহস্য অন্য কিছু এই সমস্ত লোক যারা এই পীর মাঝারে বিশ্বাসী তাদের এই সমস্ত বিশ্বাস এবং আকিদা এদের এই সমস্ত জিনিসের মাধ্যমে মানুষকে আকর্ষণ করতে চায় আগে তরবার খবর এসছিল এইসব খবরের মাধ্যমে তারা মানুষকে আকর্ষণ করতে চায় পীর মাঝারের দিকে যেখানে তারা এরকম আকর্ষণীয় কোন জিনিস রাখবে আর তার দ্বারা মানুষেরা দর্শন করবে ওই দর্শন যেরকম হিন্দুরা তাদের মন্দিরে এবং তাদের আরো কিছু জায়গায় কিছু রেখে দর্শন করায় যদি নবী করিম সাল্লাহ সাল্লামের পায়ের চিহ্নটা প্রমাণ হয়ে যায় তাহলে কি উমের জয় হয়ে যাবে তাহলে কি উম্মতের সবকে ক্ষমা করে দেওয়া হবে ইব্রাহিম সালামের পায়ের সেই ছবি যেটা কাবা শরীফে আছে থাকার কারণে কি ওইটা চুমা খেতে বলতে বলা হয়েছে সেটা বরকত নিতে বলতে বলা হয়েছে সেটা দেখলে নেকি হবে কথা বলা হয়েছে তাহলে আমরা এগুলো করছি কেন আর মানুষকে এরা আহ্বান করছি কেন এসবকিছুর রহস্য যদি শুনতে চান আর বুঝতে চান তাহলে এরকম বড় বড় আলোচনার এই ব্যবসা বাণিজ্য কোবর পূজা ছাড়া অন্য কোন উদ্দেশ্য এবং জিনিস এখানে বোঝা যায় না আমাদেরকে সবকিছু থেকে সতর্ক থাকা চাই প্রথম কথা হলো এটা যে নবী আল্লাহামের পায়ের চিহ্ন এ প্রমাণটাই সত্য না আর যদি প্রমাণটাই সত্য না হয় তাহলে বাকি কোনো জিনিসই আর সত্য হতে পারে না وما علانا عند عليكم ورحمة الله وبركاته